ما هاجت بنا الذكرى ولو عن وحنينا خندقنا عشنا به طروا سنيننا وسنينا ذكريات كلما مرت تبكينا العيون وتذرو الدمع اشواقا وحبا ما بقينا وتدر الدمع أشواقا وحبا ما بقينا عهدنا عند اللقاء بأن ننصر دينا, دينا وعهودا دينا في الفراق بأن لا نستكينا, لا نستكينا عهدنا عند اللقاء بأن ننصر دينا وعهودا في الفراق بان لا نستكين هكذا الدنيا لقاء وفراق يا على, على الحق وللحق دعينا حسبنا ان على الحق وللحق دعينا بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله أهلاً وصحبه ومن وله أيها الإخوة المسلمون في كل مكان السلام عليكم ورحمة الله وبركاته وبعض بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن وله أما بعد بشر أنتك أنتعبستان رتما المسلم بهايقون السلام عليكم ورحمة الله وبركاته بهاي رامك ونرورتك رتن مجاهد مجدد إسلام الشيخ أسما بن لعدن رحمه الله الرشادي আমার অতিবাহিত সময়গুলোর এবং তার মানবিক দিক সমূহ নিয়ে কিছু স্মৃতিচারণ করতে তার এই উন্নত মহৎ ও সহচ্চ দিকটির ব্যাপারে অধিকাংশ মুসলিমরাই জানে না এই সম্পর্কে সেই ব্যক্তিই ভালো জানেন যাদের এই উন্নত চরিত্রের চেতনাবান উদারতা ও বদন্যতার অধিকারী মহান ব্যক্তির সান্নিধ্য লাভের সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ প্রকৃতপক্ষে আল্লাহ তালা আমাকে দীর্ঘদিন সফরে অবস্থানে এবং সুখে দুঃখে এই মহান ব্যক্তির সাথে থাকার তফিক দান করেছেন এ কারণে আমি তার উত্তম গুণাবলী খুব কাছ থেকে দেখেছি আমি তা থেকে কিছু স্মৃতি আমার ভাইদের নিকট উপস্থাপন করব যেমনটি তারা চেয়েছেন ভাইদের নিকট অনুরোধ করছি আমার কথাগুলো হবে খুব ধীর গতির যেন অন্তর্বিগলিত হয় মাশাউল্লাহ শেখ রহম্লাহের স্মৃতি অনেক এর অগণিত ফায়দা রয়েছে আমি খাতায় এ সম্পর্কিত কিছু বিষয় লিপিবদ্ধ করেছিলাম এই মুহূর্তে আমার যতটুকু স্মরণ আছে সেই অনুযায়ী আপনাদের সামনে আলোচনা করবে ইনশা আল্লাহ আশা করি আল্লাহ তালা সহজ করে দিবেন এই মহান ব্যক্তির আলোচনার ধারাবাহিকতা রক্ষার্থে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব ইনশাউল্লাহ যিনি শেখ ওসাম বিন লাদ রহমুল্লাহের সহচার্য পেয়েছেন তিনি বুঝবেন শেখ খুব বিশ্বস্ত ছিলেন আল্লাহ তালা তার প্রতি রহাম করুন এবং জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে তার সাথে রাখুন তিনি সাথীদেরকে উত্তম উপদেশ দিতেন এবং তাদের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করতে ভালোবাসতেন শেখ ওসামু বিন লাদ রহমউল্লাহ ছিলেন উত্তম চরিত্রের অধিকারী একজন ধৈর্যশীল ব্যক্তি তিনি নির্বোধ প্রকৃতির ছিলেন না এবং হুলস্থুলো করতেন না যখন তিনি অনুভব করতেন মুজাহিদগুন যুদ্ধের ময়দানে নির্যাতিত এবং অধিকার হারা তখন খুব চিন্তিত হয়ে পড়তেন তিনি বিশেষ করে তাদের ব্যাপারে যারা দীর্ঘদিন যাবত তার সাথে ছিলেন যেমন শহীদ আবুবাইদেবান শিরি যিনি বর্তমান সময়ে যুদ্ধের ময়দানে পাহাড় তুলল শহীদ শেখ আবু হাফস আল মিসরি রহমাহুল্ল যিনি কমান্ডার আবু হাফস কুমন্দার নামে প্রসিদ্ধ ছিলেন আল্লাহ তালা তাদের প্রতি এবং সকল সোহাদাদের প্রতি রহমত বর্ষণ করুন শেখ ওসামা অধিকাংশ সময় তাদের উত্তম আলোচনা করতেন এবং তাদের জন্য রহমতের দোয়া করতেন আমার মনে পড়ে আফগান জিহাদের সময় একদিন তিনি আমাকে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে জিহাদের ময়দানে আসার সৌভাগ্য দান করেছেন যার ফলে আমি পরিচিত হতে পেরেছি শেখ আবুবৈদার মতো ব্যক্তির সাথে আমার স্মরণ আসে আফগানিস্তানে ক্রুসিডার আমেরিকার যুদ্ধের সময় এই দুইজন বীরসিংহ পুরুষের বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়া দুর্নাম করেছিল তখন তিনি আমাকে বলেছেন এদেরকে যথাযথ উত্তর দিয়ে দিন যারা আমাদের ভাইদের বদনাম করে তারপর আমি আমার বিভিন্ন বয়ানে এবং আমার কিতাব ফুরসানু তাহদা রয়াতিন্নাবি নামক কিতাবের দ্বিতীয় সংস্করণে এই মহান ব্যক্তিগণের উত্তম চরিত্রের ব্যাপারে আলোকপাত করেছি এমনিভাবে শেখ ওসামা বিন লাদ রহমাহুল্ল ইমামুল জিহাদ শেখ আবদুল্লা আজম রহমাহুল্লাহের কথা খুব স্মরণ করতেন এবং বলতেন এই মহান ব্যক্তি বর্তমান যুগে জেহাদকে পুনর্জীবন দান করেছেন তিনি আবদুল্লা আজম রহমাহুল্লাহের খুব প্রশংসা করতেন শেখ ওসেমা রহমাহুল্ল নাইন ইলেভেনের উনিশজন সোহাদাকে খুব মহাব্বত ও জজ্বার সাথে স্মরণ করতেন যারা যুগের রহবাল আমেরিকার সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র পেন্টাগন এবং তাদের অর্থনৈতিক গৌরব নিউ ইয়র্কের ওয়ার্ল্ড সেন্টার ধ্বংস করেছিলেন আর চতুর্থ বিমানটি ছিল হোয়াইট হাউস কিংবা কংগ্রেসমুখী শেখ ওসেমা রহমাহুল্ল এই উনিশজন সোহাদার কথা खूब भलोबास स्मरण करतेंा जानबी शेख रहा जुद्ध आर हार पर तोराबरा पहाड़े सर्वप्रथम युहदार आलोचना रेकर्ड करा अवश्य देखे तक शेखर चेहरा खूब क्लान और मलिन छ कनकने ठाण्डा सीमित खबर अल्प घुम सामान्य पानी एम छयुलर अवस्था पानी स्तर छास्थान प्राय पाँच मीटार नीचे तो प्रचंड ठंडा जमाट माथा एक कठिन मुहूर्ते मुनाफिक दुश्मनरा चारिक घर रेखे और क्रुसीडारा बोम बर्षण करपर दिक्कती एम झुंकीपूर्ण अवस्थाओ शेख रहमहल्ला वीर सुहतर साथे तरह अंगीकार पूरण कथागुल्लो रेकर्ड करारूज छिल मुहूर्ते शहीद होते पर तबुओतीन भाईर आलोचना रेकर्ड करबरा इंगशा अल्लाह अन्न आलोचन तोराबरा पहाड़ और ओम समय से अवस्थानरत मुजाहिद भाई वीरत ও দৃঢ়তা সম্পর্কে আলোকপাত করব। তোরাবার ঘটনার ব্যাপারটি আমরা আল্লাহর কাছে সোপর্দ করে দিলাম মুনাফিক বাহিনী আমাদেরকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল আর ওপর দিক থেকে বোমাবর্ষণ করছিল ন্যাটো বাহিনী আমরা যেখানে ছিলাম দুশ্মন সেখানে হামলা করছিল আর মুজাহিদ ভাইরাও প্রতিজ্ঞা করছিল আমরণ লড়ে যাওয়ার সেই সময় ক্রুসিডার সৈনিকদের কাপুরসতা স্পষ্ট হয়ে গিয়েছে এবং তারা যেই শক্তির বড়াই করত তা ধুলিস্যাত হয়ে গিয়েছে তাদের ভীরু সৈনিকেরা ইসলামের মাত্র তিনশো সিংহের সাথে লড়াই করতে ভয় পেয়েছিল মূলত আল্লাহর ইচ্ছা এমনই ছিল যে শেখ ওসামা রহমাহ নিরাপদে সেখান থেকে বেরিয়ে পড়বেন এবং তিনি পুনরায় এই ক্রুষ্ডারদের সাথে বিশ্বজিহাদের নেতৃত্ব দিবেন আর ইমানদাররাও যেন বুঝতে পারে একমাত্র আল্লাহ তালাই একক ক্ষমতাবান যিনি বলেছেন যদি তোমরা কষ্ট পেয়ে থাকো তবে তারাও তো তোমাদের মতো কষ্ট পায় আর তোমরা তো আল্লাহর কাছ থেকে এমন জিনিসের আশা রাখো যার আশা তারা রাখে না সার কথা হলো, शेख ओसमा रहमहल्ल्ल एम कठिन समय से ही उनिर सोहेदार बयान रेकर्ड करारे दृढ़ संकल्प कर तरह सहित निजर अंगीकार पूरण कथा प्रकाश करुद्धर पर शेख रही महल्ल तोराबरा सफल भाव बर सर्वप्रथम जे बयान रेकर्ड करा उनिरुहदा सम्पर्कित तर प्रत्येक आलोचना शेख आलदा आलदा कर शेख ओसामा रहमहल्ला शेख आब्दुर रहमान कानेडी के अनेक भलत हैं তিনি আমাকে পত্রের মাধ্যমে বলেছেন শাইখ আব্দুর রহমান সম্পর্কে আলোচনা করতে যাতে মানুষ তার মর্যাদা ও মাকাম সম্পর্কে জানতে পারে তাই আমি আমার এক বয়ানে তার হিজরত বদান্নতা ও উত্তম গুণাবলী নিয়ে আলোচনা করেছি তিনি ক্রুষ্ডারদের বিরুদ্ধে প্রথম সারিতে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছেন এমনিভাবে শাইখ ইবনু শেখ আর লিবি রহমাউল্লাহের সাথেও তার খুব অন্তরঙ্গ সম্পর্ক ছিল শাইখ হোসামা আমাকে বলতেন এই ব্যক্তি নিজেকে উৎসর্গ করে দিয়েছে তোরাবরাই যুদ্ধের নেতৃত্ব ছিল শেখ আর লিবির রহমাহুল্লাহের ওপর যখন শেখ ওসামা রহমাহুল্লাহের ময়দানে সামরিক নেতৃত্বের বীরত্ব নিয়ে আলোচনা করব তখন আমরা এটাও আলোচনা করব কোন অবস্থায় কিভাবে শেখ ওসামা রহেমাহুল্লা শেখ লিবির রহমাহুল্লাহের ওপর মুজাহিদের সর্ববিহত অংশকে তোরাবরা থেকে পাকিস্তানে নিয়ে আসার গুরুদায়িত্ব অর্পণ করেছেন যখন ক্রুসিডাররা আক্রমণ করছিল দুঃশ্মন চতুর্দিক থেকে ঘিরে রেখেছিল ক্ষুদাপিপাসায় সকলের কাতর অবস্থা पूरा अफगानिस्तान विस्तृत सैनी तक शेख लिबि रजाहिद गातारि कर खूब ही प्रसिद्ध घटना पाकिस्तान प्रशासन कोहाट जेले बंदी कर शेख लिविर रहमहुल्लहर सा मुजाहिदर खर्चर अनेक टिका छ पाकिस्तान प्रशासन प्रस्ताव दिल এই অর্থের বিনিময়ে তারা শাহীকে ছেড়ে দেবে এবং তার নাম গোপন রাখবে যেন তার নামে কোনো মোকদ্দমাই হয়নি তখন লিবিয়ার সেই শাহসোয়ার যেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা আজও মুসলিম যুবকদের জন্য বিশেষত লিবিয়ার যুবকদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত যাদের বিজয়ী হবে ইসলামের বিজয় তাদের মধ্যে হতে এক লিবির অবর্তমানে লক্ষ লিপি হবে যখন পাকিস্তান অফিসাররা তাকে এই প্রস্তাব দিল তখন তিনি বলেছেন আমি আমার সাথী ভাইদেরকে কখনও ছেড়ে যাব না বরং তোমাদেরকে এই টাকার সাথে আরও বাড়িয়ে দেব বিনিময় তোমরা আমাদের সবাইকে ছেড়ে দাও পাকিস্তান প্রশাসন এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করল এবং শেখ রহেমা উল্ল সাথীদের সাথে জীবন কাটাতে লাগলেন অতপর বেইমান গাদ্দাফি প্রশাসন তাকে শহীদ করে দেয় ইংশাউল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেদিন লেবিয়ার আত্মমর্যাদাবোধ সম্পন্ন ইসলাম ও রাসুলপ্রেমী সম্মানিত মুজাহিদ ভাইয়েরা গাদ্দাফি থেকে এবং ন্যাটো থেকে এর প্রতিশোধ গ্রহণ করবে যারা তাকে বন্দি করেছে এবং কাজজাফির হাতে সোপার্দ করে দিয়েছে শেখ ওসেম রহেমহুল্লাহ বলতেন এই ব্যক্তি নিজেকে জিহাদে সঁপে দিয়েছে শেখ রহেমহুল্লাহ আমার কাছে চিঠি প্রেরণ করতেন আর তাতে শেখ মুস্তফা আবুল ইয়াজিদ রহেমহল্লাহের কথা উল্লেখ করতেন ওসেমা রহমুল্লাহ আমাকে বলতেন ইনি আমাদের স্বার্থে তার নিজেকে এবং তার খানতানকে উৎসর্গ করে দিয়েছেন তিনি মুজাহিদ ভাইদের অবস্থা দেখাশোনা করতেন এবং তার মধ্যকার যোগাযোগের ব্যবস্থা করতেন আনসার ও মহাজের ভাইদের যে কোনো সমস্যার সমাধান করতেন বরং তিনি তাদের সকলের জন্য একজন হৃদয়বান পিতৃতুল্য ছিলেন এই সব কিছুর বিনিময়ে শেখ রহমহল্লাহ ও তার পরিবারকে ন্যাটগোয়েন্দারা শহীদ করে দিয়েছে তাদের হাত থেকে শেখ রহমহুল্লাহের ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত রেহাই পায়নি যাদেরকে শেখ আপন তত্ত্বাবধানে হাফিজু কোরআন বানিয়েছেন এই সব হল সেই মহামানবের গুণাবলী যিনি তার অঙ্গীকার সত্যরূপে প্রতিষ্ঠিত করেছেন এই মুজলিসে আমার আরও স্মরণ আসছে শেখ ওসামা রহম্লাহ ছিলেন এমন একজন সিংহ পুরুষ আমেরিকার মানুষ স্বপ্নের মাঝেও আঁতকে উঠত যে শেখ ওসামা রহমহল্লাহ বুসকে হুমকি দিচ্ছেন কিন্তু অধিকাংশ মানুষ এ ব্যাপারটি জানত না যে শেখ ওসেমা রহমুল্লাহ ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী ধৈর্যশীল এবং লাজুক প্রকৃতির তার মাঝে পূর্ণমাত্রায় ছিল উত্তম চরিত্রের গুণাবলী আর যারা তার সাথে উঠা করেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন শেখ রহমহল্লাহ কেমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন উদাহরণস্বরূপ আমার সাথে শেখ রহমহল্লাহের একটি ঘটনা উল্লেখ করছি যা থেকে তার নরম তরবত স্পষ্টত বুঝে আসে তখন আমরা তোরা অবস্থান করছিলাম আমার নিকট আমার স্ত্রীর শাহাদ সংবাদ পৌঁছল আল্লাহ তালা তাদের প্রতি এবং তাদের সাথে যারা শহীদ হয়েছেন সব ভাইদের প্রতি রহম করুন এই সংবাদ নিয়ে যিনি এসেছেন তিনি ছিলেন আমাদেরই একজন ভাই শেখ রহেমহল্লাহ চেয়েছেন সেজন্য আমার সাথে কথা না বলে কিছুক্ষণ পর যখন ফজরের সময় হলো শেখ আমাকে ইমামতি করতে বললেন নামাজের পর আমরা জিকির আসকারে মুশকুল ছিলাম আমি দেখছিলাম নামাজের পর ভাইরা একের পর এক সেখান থেকে উঠে যাচ্ছে আর আমি আমার জায়গায় বসা ছিলাম তারপর সেই ভাই আমার কাছে আসলেন পরস্পর সালাম বিনিময় হলো আর তিনি আমাকে শোনালেন আমার স্ত্রীর শাহাদাতের সংবাদ আমাকে জানালেন আমার স্ত্রীর ছেলে মেয়ে এবং আরও তিনজন ভাই তাদের সন্তানসহ শাহাদ বরণ করেছেন আমি ইন্না ইনা ইহিজ পড়লাম এবং আল্লাহর নিকট সবর ও আজরের দোয়া করলাম ঠিক তখনই শেয়েখ এসে আমাকে জড়িয়ে ধরলেন একেবারে অশ্রু সজ্বল অবস্থায় তারপর এক এক করে সাথীরা আমার কাছে আসছিল আর আমাকে সান্ত্বনা দিচ্ছিল আগেই সিদ্ধান্ত হয়েছিল যে আমরা এখান থেকে অপরিস্থানে চলে যাব। আর এ সময় শাইখও আমাদের সাথে ছিলেন আমরা ছিলাম প্রায় ত্রিশ জনের উপরে শেখ ভাইদের বৃহৎ এক অংশকে অন্য কোথাও চলে যেতে বলেছেন আর আমার উদ্দেশ্যে বললেন আমি তুমি এবং আরো কিছু ভাই এখানে থাকবো আমি বললাম আমরা এখান থেকে চলে যাই সফর তো মানুষের দুঃখ কষ্ট মুছে দেয় পরে অবশ্য সিদ্ধান্ত অনুযায়ী সেখানে থেকে গেলাম এমনকি আমার অন্তর থেকে দুঃখ বেদনাও হয়ে গেল আমি আল্লাহর কাছে দোয়া করলাম তিনি যেন আমাদের পরিবারকে উত্তম প্রতিদান দান করেন এবং তাদের থেকে আমাদেরকে মাহরুম না করেন আর আমাদেরকে দান করেন শাহাদাতের মৃত্যু নসিব করেন মুসলমানের মৃত্যু तपरि जख ही महम्मद कथा शेख रहमहउल्लार का बतम तख तर चो अश्रुसेतारोखे अश्रु देखत आए घटना स्मरण कृतज्ञता जाना एकम्र व्यक्ति जिन्हें सर्वप्रथम मायर बेपारे सान्वना दिए अल्लाह तला अगणित रहमत बर्षण करके मुसलमान मृत्यु नसिब कर शेख रहमहउल्लाहार एक पत्र लिखे हाँ खूब सान्वना दिल আমি তার কৃতজ্ঞতা আদায় করে বললাম শেখ আপনি আল্লাহ আপনাকে حتى مرة هو يعني استشارني قال لي بعض الإخوة يقولون يعني أنك تتكلم أحانا فتسبقك لذا فهل يعني فلو تتماسك قليلا فقال لي يعني ماذا ترف قلت يا شيخ هذه رحمة أوضاعها الله في قلبك لا تحزن من هذا يعني فضل جن الله سبحانه وتعالى أعطاه لك أرقل جهرنا جرى شيخ أسام رحمه الله رنوي قرطة لاب قريتن تراتا جانبين جديني كوب كومل بركتر چلن ألبو ديكين دي فلتن جاكنتيني بحاشن ديت একবার তিনি আমাকে বললেন অনেকে আমাকে বলে থাকে শেখ আপনি আলোচনা শুরু করার আগেই কেঁদে ফেলেন আপনি চাইলে আর একটু নিয়ন্ত্রণ করতে পারেন তখন তিনি বিষয়টি নিয়ে আমার সাথে আলোক করলেন আমি এখন কি করতে পারি আমি বললাম সুব্রাহান উল্লাহ শেখ এটা তো আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত যা আল্লাহ তালা আপনাকে দান করেছেন আরেকটি দিক যা আমি নিজ চোখে শেখ ওসাম রহমুল্লাহের মাঝে দেখেছি আমরা একবার দক্ষিণ কাবুলে আয়নাগ প্রশিক্ষণ শিবিরে ছিলাম শেখ তখন সেখানে ছিলেন আর আমিও তার সাথে ছিলাম কয়েকজন ভাই এসে আমাদের সাথে বসলেন তখন শেখ ফিলিস্তিন ও গাজা সম্পর্কে বয়ান করলেন যেখানে তাদেরকে সাহায্যের কথা বলেছেন হয়তো এগুলোই তার সেই কথাগুলোই যা তিনি প্রায় বলতেন হে আমার ফিলিস্তিনের ভাইয়েরা নিশ্চয়ই তোমাদের রক্ত আমাদেরই রক্ত তোমাদের সন্তানদের রক্ত আমাদের সন্তানদের রক্ত তাই খুনের বদলা খুনই হবে এবং ধ্বংসের বদলা হবে ধ্বংস ফিলিস্তিনের প্রতি শেখের ভালোবাসায় একটি স্বতন্ত্র আলোচনা আমরা এটা পরে আলোচনা করব ইনশাআল্লাহ এই ভাইদের একজন বললেন আমরা খবরে দেখেছি ফিলিস্তিনের মহিলারা হাতে ফেস নিয়ে বিক্ষোভ করছে তাতে লেখা আছে আমরা ওসামার ওয়াদা পূরণের অপেক্ষায় আছি আর এরকম কিছু কথা তিনি চুপ রইলেন কিন্তু ভীষণ প্রভাবিত হলেন তারপর আমরা এশার নামাজের প্রস্তুতি নিলাম নামাজের জন্য গেলাম প্রশিক্ষণ শিবিরের মসজিদে নামাজের পর শেখ ওসামা রাহেমহল্লা মসজিদের এক কোণে গিয়ে শূন্যতা আদায় করছিলেন আর আমি তার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম নামাজের আগে তার শোনা ফিলিস্তিনের খবরটি ছিল এই কান্নার কারণ ফিলিস্তিনের মহিলারা হাতে পেস্টু বিক্ষোভ করছে আর তাতে লেখা আছে আমরা ওসামার ওাপূরণের অপেক্ষায় আছি আমার বিশ্বাস তিনি তা পূরণ করেছেন আল্লাহতালা তার উপর আমাদের ওপর সকল মুসলমানদের ওপর তারই রহমতের বাড়িধারা বর্ষণ করুন শেখ ওসাম রহমুল্লাহের জীবনের একটি সুন্দরতম দিক হলো তার সন্তানদের সাথে সম্পর্ক যিনি শাইখের কাছে গিয়েছেন তিনি তার সন্তানদের মাঝে নম্রতা ভদ্রতা উত্তম চরিত্র অবলোকন করেছেন আল্লাহআলা তার সন্তানদের আমাদের ও সকল মুসলিমদের সন্তানদের হেফাজত করুন তিনি তো ছিলেন অত্যন্ত ধনী অনেক ধনসম্পদ ছিল তার তবুও তার সন্তানরা মেহমানদের খিদমত করত তাদের হাত ধুয়ে দিত খাবার এগিয়ে দিত এবং তাদেরকে সস্থানে পৌঁছিয়ে দিত মানুষের মুখে শুনতাম মাশা অল্লা কত সুন্দর শিষ্টাচার जा शाय निज सन्तान शिक्षा दिए सब समय एदिक से दिक जावा सत्ते सन्तान आदबर प्रति पढ़ालेखार प्रति खूब सचेतन छवप्रथम तीन येपार मनोजी छानरा हाफिज कुरान धारणा तर अने कुरान अदिकाश हाइफ करें हेर नहीं तर अने सम्पूर्ण कुरान मुखस्त कर आल्ला जान सकल मुस्लिम सन्तान केफफिक दान करें শেখ রহম্লাহের তালিম ত আলমের পাশাপাশি ব্যক্তিগত আগ্রহ উদ্দীপনা ছিল অনেক বেশি যার কিছু আমি ফুরসানু তাহারাতিন্নাবী এর দ্বিতীয় সংস্করণে উল্লেখ করেছি সেখানে তার তালিম ও দাওয়াতের প্রতি আগ্রহ পূর্ণভাবে আলোচনা করা হয়েছে তিনি তার সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য একজন বিশেষ শিক্ষক হিসেবে ছিলেন আমি এখানে সংক্ষিপ্ত আকারে তার সামান্য বিবরণ দিব তিনি কোনো সাধারণ আলেম ছিলেন না বরং তৎকালীন যুগশ্রেষ্ঠ আলামদের মাঝে অন্যতম ছিলেন তিনি তিনি আরবি ভাষা কেরাত ও রসমুল মোসাহ সম্পর্কে খুবই প্রাজ্ঞ ছিলেন অনেক ভাই এর থেকে উপকার হাসিল করেছেন আমি নিজেও তা থেকে উপকৃত হয়েছি আমি তার চরিত্রের ওপর আমার কিতাব আর তার মধ্যে কিছু আলোচনা করেছি তিনি শুধুমাত্র একজন শিক্ষকই নন বরং আল্লাহর রাস্তায় হিজরত ও জিহাদকারী তিনি ওসামা বিন লাদের মতো একজন ঘোঁড়সাওয়ার ছিলেন আরবের এক গ্রামে তার ঘোঁড়াটি ছিল যা শেখ ওসামা রহম্লা তার আস্থা নিয়ে এসেছেন এ সম্পর্কে লম্বা ঘটনা আছে আরবের সেই গ্রামটি খুবই বরকতময় যা আমি আর কখনো দেখিনি ইংশাআ তা পরে আলোচনা করব সেখানে আমি যে দিনটি অতিবাহিত করেছি এমন সুখময় দিন আমি আর কোথাও কাটাইনি আমরা এই শাইখের কাছে গিয়েছি তার সোহাবত নেওয়ার জন্য তিনি নিজ হাতে আমাকে খাবার পরিবেশন করেছেন আমরা তাকে বলেছি আপনি আমাদের ওস্তাজ এটা কখনো শোভা পায় না আমার স্মরণে আসে আমি যখন ওনাকে আরবি ভাষা এবং অলমুল করণের দার্সের কথা বললাম তখন তিনি বলেছেন সর্বপ্রথম আমরা কিতাবল্লার তেলবাদ শুদ্ধ করার মাধ্যমে দ্বারা শুরু করব। এরপর আমরা আরবি ভাষা নিয়ে আলোচনা করব আমি আমার কিতাব আর তারবিআর মধ্যে এই নিয়ে আলোচনা করেছি তিনি আমাকে আয়েলমুদ্ তাজবিদের ওপর মধ্যস্তরের একটি মোকদ্দমা লিখিয়েছেন এরপরই আমরা নাজমে জাজরি পড়তে শুরু করলাম মাসাউল্লাহ তিনি ছিলেন আয়েলমের সাগর তিনি আমাদেরকে খুব সুন্দর ও সহজভাবে শেখাতেন গ্রামের মসজিদে ওনাকে দেখা যেত তিনি খুব সহজেই তাজবিদ শিক্ষা দিচ্ছেন উদাহরণস্বরূপ এফফা ও ইদগামের আলোচনায় তিনি কোনো একটি জিনিস হাতে নিয়ে কাপড়ের ভেতর লুকিয়ে বলতেন দেখো এটা এফফা হয়ে গেছে আবার অন্য একটি জিনিস দেখিয়ে বলতেন দেখো এটা ইদ্গাম হয়ে গেছে যার কোনো আলামত আর বাকি নেই এভাবে তিনি সবকিছু বুঝিয়ে দিতেন আমি যখন তার সামনে আলজারিয়ার দর্স নিচ্ছিলাম এবং আমার সাথে কখনো কখনো আবু হাফজ ও শেয়েখ আবুউবাইদা মোরতানি শহীদ রহমউল্লাহ থাকতেন তখন মাঝে মাঝে তিনি আমাদের সাথে বেরিয়ে বাজারে আসতেন এবং ফল কিনে দিতেন তখন আমরা বলতাম আপনি এটা কী করছেন শেখ এটা তো আমাদের দায়িত্ব তখন তিনি বলতেন না এটা তোমার জন্য নয় এটা তোমার বেটা মহম্মদের জন্য এটা ফিরিয়ে দিও না একবার তিনি আমাকে মাছ কিনে দিলে আমি বললাম এটা আমার দায়িত্ব তিনি বলতেন না এটা তোমার না মাহমদের জন্য ফিরিয়ে দিও না তিনি ছিলেন এমন একজন পুণ্যাত আলেম যিনি শেখ ওসাম রহমুল্লাহের সন্তানদেরকে কোরআন পড়াতেন তার ছাত্রত্বের সৌভাগ্য আমিও হাসিল করেছি পাঠদানকালে তিনি শেখ ওসেম রহমউল্লাহের সন্তানদের মাঝে রাত দিয়ে কথা বলতেন একবার তিনি ওসামা রহমাল্লাহের সন্তানকে বললেন এই ছেলে তোমার সাথে কথা বলা ঠিক হবে না কথা হবে তোমার বাবার সাথে তোমার সাথে লাঠির ভাষায় কথা হবে তারা চুপ করে বসে থাকত শিক্ষকের দিকে চোখ তুলে তাকাত না তারা ভয়ে নম্রতার কারণে নিজেদের চোখ নামিয়ে রাখত কারণ তারা বাবার কাছে উত্তম আদবের শিক্ষাই পেয়েছে মাঝে মাঝে তিনি মসজিদে ইসলামী বাচ্চাদের শিষ্টাচারের পাঠ শিক্ষা দিতেন এবং এই আলোচনার ওপর তার বিয়াতুল ফিল ইসলাম নামের কিতাব মোতালা করতেন আমি জানি শাইখের সন্তানরা তার ব্যক্তিত্বের সাথে সব ক্ষেত্রে সম্পর্ক ও মিল রাখে খুব কাছ থেকে আমি তা দেখেছি শাইখের পাশে তার সন্তানরা এমনভাবে ঘিরে থাকতো যেমনি ভাবে সিংহকে ঘিরে থাকে সিংহ শাবকরা ইন্সা আল্লাহ এমন কিছু স্মৃতি কথা নিয়ে পরে আলোচনা হবে শাইখের স্মৃতি তো অনেক আজ আমরা আলোচনা করব শেখ ও তার সন্তানদের মাছের দুটি স্মৃতিময় ঘটনা প্রথমটি ঘটেছিল জালালাবাদে যখন মুনাফিকরা জালালবাদ দখল করতে শুরু করল আর আমরা তোরাবোরা পাহাড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম শাইখের সাথে ছিল তার আদরের ছোট তিন বাচ্চা তাদের একজন খালেদ রহেমাহুল্ল তিনি শেখের সাথেই শাহাদাতের সুমিষ্ট স্বাদ আস্বাদন করেছিলেন আর তাদের মাঝে খালেদই ছিল তুলনামূলক বড় আমরা ওখান থেকে বের হয়ে তোরাবরায় মাগরিব পড়ার ইচ্ছা করলাম আসর আর মাগরীবের মাঝে মাঝে সময় এক সাথী শেখের বাচ্চাদের নিয়ে এলেন তারা আপন পিতাকে সালাম করলো। শেখ ওই ভাইকে কাজ দিলেন প্রথমে বাচ্চাদেরকে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার তারপর যেন তাদেরকে নিজ পরিবারের কাছে পৌঁছে দেয় আমি দূর থেকে এই দৃশ্যই দেখছিলাম একজন পিতা নিজের ছোট তিন বাচ্চাকে আলবিদা বলছে তার জানা নেই পুনরায় কবে আবার সাক্ষাৎ হবে তাদের সাথে এই দুনিয়া কি সাক্ষাৎ হবে আর না জানা আছে একই প্রথম বিদায় ना शेष विदाय शेख के विदाय दी देखे देखे सालाम तुझा तुम्हारे चाचुर जाओ तीन तुम्हारे घरे पीबें बड़ टर चोखे अश्रु झर कर शेख निजे आबेग अपुत शेखर छोट बा कबले बैग फेले बैग कथाय पाता क्या बुझा कबुल तक शत्रुधे दखले शेख बोलें को समस्या नहीं बाबा तुम्हारे चाचू बैग नहीं देवें তারপর তার আলাদা হয়ে গেল খুবই করুণ ছিল সেই দৃশ্য ছেলে আর পিতা আলাদা হয়ে যাচ্ছে কেউ জানে না কবে কখন কোথায় কিভাবে সাক্ষাৎ হবে এমন আর একটি ঘটনা যার ফলে আমার অন্তরে তার ভালোবাসা গেঁথে গেছে এটি ওই সময়ের কথা যখন আমরা এক স্থান থেকে অন্য স্থানে পরিবর্তন হচ্ছিলাম তার কোন এক সন্তান আমাদের সাথে ছিল আমরা আল্লাহর উপর ভরসা করে রাতে আঁধের গাড়িতে আরোহণ করলাম এক জায়গায় গাড়ি থামল সেখানে শেখের সন্তানকে তার রাহবারের সাথে নিচে নামানো হলো তারা ও আমরা যাচ্ছি ভিন্ন জায়গায় তাকে বিদায় দেওয়ার জন্য শেখ নিচে নামলেন কেউ জানে না দ্বিতীয়বার দেখা হবে কিনা। আমরা দেখছিলাম এই মুহূর্তে তিনি তার সন্তানদেরকে কি বলেন তিনি বলেছিলেন বেটা শপথ কর জিহাদের রাস্তা কখনো ছাড়বে না এই মুহূর্তটি আমি কখনো ভুলতে পারবো না আল্লাহ তালা তাওফিক দিলে পুনরায় ش أتم بال الذي رحم الله الجبانن الأ التكرب ان شاء الله وسلام عليكم رحمة الله ي <تصفيق>